মুগিরাহ ইবনু সুবাহ রদিল্লাহ তো আল্লুতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সর্বদা বিজয়ী থাকবে এমন কি যখন ক্যামত আসবে তখনও তারা বিজয়ী থাকবে